মানুষ কি এটা ধারণা করেছে অব্যাহতি পাবে আপুল এ কথা বলেই যে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদের এবং মিথ্যাবাদীদেরকেও জেনে নিবেন আমি তারা কি ধারণা করে যে আল্লাহ যারা দুষ্কর্ম সমূহ করছে কোথাও পলায়ন করে যাবে যে ব্যক্তি আশা করে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুত আল্লাহ সেই নির্দিষ্ট সময় অবশ্যই সমাগত হবে ওয়াহু আসামি আলিম তিনি সব শুনেন সব জানেন জানেন ওয়া মাঞ্জাহাদা আর যে ব্যক্তি পরিশ্রম করে ফাইন্নামা ইয়াজাহিদুল নাফসি নিজেরই জন্য পরিশ্রম করে থাকে ইনাল্লাহু লাগাওনিউন আনিল আলামিন समस्त বিশ্ববাসীদের মধ্যে আল্লাহই কাহার ও মুতাবেকি নন ওয়াল্লাযিনা আমানু আর যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাতি এবং नेक কাজ করে লানু কাফিরু আনহুম সাইয়আতিহাম আমি তাদের থেকে তাদের পাপসমূহ মিটিয়ে দেব এবং আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার সাথে মাতার করতে। ওয়া ব্যবহার করতে আর যদি তারা উভয় এই বিষয়ে তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোন বস্তুকে আমার শরীর সাব্যস্ত করো সম্বন্ধে তোমার নিকট কোন তোমাদের সকলকে আমার নিকট ফিরে আসতে হবে হুকুম তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব বিমা কুম তুমালুন তোমাদের কৃত কর্মগুলো। আর কতক লোক এমনও আছে বলে আমি আমরা আল্লাহ তাল ইমান এনেছি ফাইদা উল দিয়া অতঃপর যখন তাদেরকে কোনো কষ্ট পৌঁছানো হয় ফিল্লাহ আল্লাহর পথে रब पक्ष तबना तो, तो तुम मुसलमानी এবং মুনাফিকদেরকেও জানিয়ে দিবেন আর কাফেররা মুসলমানদেরকে বলে ইউ সাবিলা তোমরা আমাদের পথে চলো আর তারা নিজেদের পাপ নিজেরা বহন করবে এবং নিজেদের পাপের সাথে আরো কিছু পাপ এবং তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে আর আমি নুহুকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করলাম ফালাবেসা ফিহিম অনন্তর তিনি তাদের মধ্যে অবস্থান করলেন আর তারা বড়ই সীমা লঙ্ঘনকারী ছিল ফাং যাই না হতঃপর আমি রক্ষা করলাম তাকে এবং এ নৌকার আরোহীদেরকে এবং আমি घटना टीम आये इब्राहिमी तुम्हारा इबादत करो वे भय खैरकुम युम उत्तम इंगी तुमरा बुजो তোমরা আল্লাহ আল্লাহকে সেরে যাদেরকে পূজা করছো তোমরা আল্লাহকে সেরে যাদের পূজা করছো তারা তোমাদের দেওয়ার কোন ক্ষমতা রাখে না তোমাদের সকলকে তারই সমীপে ফিরে যেতে হবে আর যদি তোমরা আমাকে মিথ্যাবাদী মনে করো তা কত কাজ দেব তবে তোমাদের পূর্বেও বহু সম্প্রদায় অবিশ্বাস করেছিলাম আল্লাহ তাল্লা কি প্রকারের সৃষ্টিকে প্রথমবারে সৃষ্টি করেন আবার তিনি তাকে পুনরায় সৃষ্টি করবেন এটা আল্লাহ তাল্লাহর পক্ষে খুবই সহজ देह सकल विषय क्षमता आजादी এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করবেন আর তোমরা এবং না তোমরা পরাভূত করতে পারবে না আছে তারা আমার অনুগ্রহতে নিরাশ হবে আলিম এবং এরাই তারা যাদের জন্য যন্ত্রণাময় আজাব রয়েছে অতপর তার সম্প্রদায়ের উত্তর মাত্র এই ছিল যে আং কলু তারা বলতে লাগলো তখন আল্লাহ তাকে সেই হতে রক্ষা করলেন নিঃসন্দেহে এই ঘটনার মধ্যে কয়েকটি নিদর্শন রয়েছে তাদের জন্য যারা ইমান রাখে এটা কেবল তোমাদের পারস্পরিক সম্পর্কের কারণে জীবনে কিয়ামত দিবসেমবে তোমরা একে অপরকে অস্বীকার করবে কেবল লোদ তার প্রতি ইমান আনলেন ইব্রাহিম বললেন ইন্নি মুহাজেরুন আমি স্বদেশ ত্যাগ করে চলে যাব। ইলা রব্বী আমার নিজ প্রতিপালকের নির্দেশিত এবং তার বংশে স্থির করলাম আর নবুয়ালিতা এবং খিতাবু ফিয়া আর দুনিয়াতে তাকে পুরস্কার প্রদান করলাম তিনি সিয় সম্প্রদায়কে বললেন ইন্না তোমরা এমন অশ্লীলতার কাজ করছো মাহা মিন মিনাল আলামিন তোমাদের পূর্বে বিশ্ববাসীদের কেউই করেনি আর তোমরা তোমাদের ভরপুর মজলিষে অশ্লীল কাজ করো তখন তার সম্প্রদায়ের শেষ উত্তর এই ছিল যে আমাদের করো বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আর আমার প্রেরিত ফেরেস্তাগঞ্জ পৌঁছলো ইব্রাহিম ইব্রাহিমের নিকট ধ্বংস করবাকাল ইব্রাহিম বললেন ইন্না ফিহা হা লুথন তথায়ুত রয়েছেন বললেন সে যে সেখানে আছে আমাদের সব জানা আছে निकट पोचल तुत तिंत हलन এবং তাদের নিমিত্ত তার মন সংকো বললেন এবং আপনার পরিজন বর্গকে রক্ষা করবো ইলাম রীকে ব্যতীত কানাত কেননা সে আজাবে নিপতিতদের অন্তর্ভুক্ত থাকবে ইনামুং ঝিলুনা নিশ্চয় আমরা অবতীর্ণ করব। উক্ত জনপদের কিছু বাহ্যিক নিদর্শন ওই সমস্ত লোকদের জন্য যারা জ্ঞান রাখে निकट भ्रता रूपे प्रेरण कराइब के, के, के मिथ्यादादी আর এই ধ্বংস কাণ্ড তোমরা তাদের আবাসস্থল সমূহে দেখছো এবং শয়তান তাদের দৃষ্টিতে সুন্দর করে রেখেছিল তাদের আর আমি কারণ ও ফিরাউন এবং হামান কেউ হামানা। আর আমি কারণ ও ফেরাউন এবং তারা পলায়ন করতে সক্ষম হয়নি তৎপর আমি তাদের প্রত্যেককে তার পাপের শাস্তি স্বরূপ ধৃত করলাম এবং তাদের কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিলাম অমেন হুম্মান এবং তাদের কতককে নিমজ্জিত করে দিলাম আল্লাহ এমন ছিলেন না যে তাদের তাদের সেই মাক্রসন্নায় ইত্যাক বাইতান যে একটি ঘর প্রস্তুত করেছে সেই সমস্ত বস্তু অসম্বন্ধে অবগত আছেন আল্লাহ ভিন্ন যে সমস্ত বস্তু তারা পূজা করছে তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞা ময় উপদেশ গ্রহণের উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান সমূহ ও জমিনকে বিল হাকি যথাযথ ভাবে এতে বড় প্রমাণ রয়েছে লীল ইমানদারদের জন্য যে গ্রন্থ আপনার প্রতি ও অসবনীয় কাজ হতে আকবর আর আল্লাহর স্মরণীয় উত্তম বস্তু এবং আল্লাহ তোমাদের সকল কাজে অবগত আছেন কিন্তু তাদের মধ্যে যদি কেউ বাড়াবাড়ি করে কুলু আর তোমরা এরূপ বলো আান্না আমরা ইমান রাখি বিল্লাদি উংিলা ইলাইনা এই কিতাবের প্রতিও যা আমাদের উপর নাজিল হয়েছে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সুতরাং যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা এর উপর আনে ওয়া উল্লা আর এই মুশ্রিক লোকদের ই তু নি আমার সম্মুখে উপস্থিত করো গীতা হাদা এই কুরআনের পূর্ববর্তী কোন গ্রন্থ অথবা অপর কোন নির্ভরযোগ্য মৌখিক বন্ডিত বাণী সত্যবাদী সেই ব্যক্তি অপেক্ষা এমনকে ডাকে মাল্লাহাম যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সারা দেবে না অধিকন্তবরও রাখে না নাসু আর যখন মানুষ আর যখন সমস্ত মানুষকে সমবেত শত্রু হয়ে দাঁড়াবে এবং তাদের উপাসনা করার বিষয়টি অস্বীকার করবে আর যখন তাদের সম্মুখে পঠিত হয় আনা আমার সুস্পষ্ট আয়াতগুলো। আপনি বলে কাফা কফা আল্লাহ যথেষ্ট মধ্যে শাহিদান সাক্ষী রূপে তিনি সমস্ত পরিজ্ঞাত আছেন যা কিছু ক্ষতিগ্রস্ত এবং তারা শাস্তি দ্রুত আগমন এর জন্য আপনাকে পিরাপিরি করে বস্তু যদি সময় নির্দিষ্ট না হয়ে থাকত তাদের খবর হবে না আজাবের জন্য আপনাকে পিরাপিরি করে জাহান্না আর এতে কোনো সন্দেহ নেই যে জাহান্ন ওই কাফেরদেরকে ঘিরে ফেলবে আচ্ছন্ন এবং তাদের নিম্ন দিক হতে আল্লাহ বলবেন জু সাদ গ্রহণ করো মা যা কিছু তোমরা করছিলে আম হে আমার ইমানদার ইলাইনা অতঃপর তোমাদের সকলকেই আমার নিকট তোর জাল্লা যারা ইমান এনেছে অনেক কাজ করেছে তারা সেখানে অনন্তকাল থাকবে আমলকারীদের জন্য কতই না উত্তম পুরস্কার রয়েছে আল্লা সাবারু যারা ধ্বজ ধারণ করেছে भरोसा तुम आलिम सबकि जिज्ञासा कर তিনি কে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তারা আবার বিপরীতে কোন দিকে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ রিজিক সচ্ছল করে থাকেন লিমাইয়াশাহ ইচ্ছা মেনে নিজ বান্দাগনের মধ্যে এবং আসমান হতে পানি আহিয়া বিহিল অতঃপর জমিনকে সরস ও সতেজ করেছেন বাহা তা শুষ্ক পরে থাকার পর তখন তারা এটাই বলবে যে তিনি আল্লাহ আপনি বলুন আল্লাহ সকল প্রশংসা আল্লাহর বরং তাদের হায়া তুদুনিয়া আর এই প্রার্থীব জীবন আর কিছুই নয় খেলা ধুলা সারা বস্তুত পরলোকের জীবনই হায়াওয়ান যখন তাদেরকে উদ্ধার করে স্থলভাগের দিকে আনেন ইদা হুম ইকোন তখন অমনি তারা শিরোপ করতে আরম্ভ করে শীঘ্রই তারা সবকিছু জানতে পারবে আওয়ালাম ইয়ারাও তারা কি এ বিষয়ে লক্ষ্য করেনি যে ইন্না জান আিনান আমি মক্কাকে নিরাপদ হরম বানিয়েছি ইয়াদাতাহাত্তাফুন নাসু মিন হাউলাইহিম ওয়া ওয়া তাদার আশাবাসির লুকে বহিস্কার করা হচ্ছে আফাবিল বাতুল ইয়ুমিনুন তোবুকি তারা মিথ্থা মাআবুদার প্রতি ঈমান আনছে ওয়া বিনিমাতিল্লাহ ইয়াকুরুন এবং আল্লাহর নিয়ামতসমূহের প্রতি আকিতকতা প্রকাশ করছে ওয়া মান আযলামু আর তার চেয়ে কি অধিক অবিচারী হবে মিমমান ইফতারু আলাল্লাহি কাযিবান যে আল্লাহর উপর মিথ্যা রচনা করে আও কাযাব দা বিল হাক্কি লাম্মা জাআহু অথবা সত্য বিষয়ে তার নিকট পৌচলে আর যারা আমার রাস্তায় কষ্ট সহ্য করে আমি তাদেরকে অবশ্যই আমার পথসমূহ দেখাবো এবং নিঃসন্দেহে আল্লাহ ইরুক খাঁটি লোকদের সঙ্গে রয়েছেন